আলহামদুলিল্লাহ রাবুল আলমিন ওসলাত ওয়াসমআলী নবীন মহাম্মী আসফাঈন সম্মানিত দর্শক মন্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহরাত আমাদের সর্বশেষ শেষনে আমরা যখন হাদিস আলোচনা করছিলাম বিষয় ছিল ওই সমস্ত লোকদেরকে আল্লাহ তালা ছায়া দান করবেন তেয়ামত দিন যখন কোনো ছায়া থাকবে না যারা একে অপরকে একজন মুসলমান আরেকজন মুসলমানকে শুধুমাত্র আল্লাহ তালার উদ্দেশ্যে মহাব্বত করেছেন আত্মীয়তার কোনো সম্পর্ক ছিল না রক্তের কোনো সম্পর্ক ছিল না ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো সম্পর্ক ছিল না শুধুমাত্র আল্লাহ তালাকে খুশি করার জন্যেই এই সম্পর্কটা এই সম্পর্কটা লেবাজ ঝিল্লা আল্লাহর উদ্দেশ্যে হলে তার মর্যাদা তার শান এত বেশি আরও সে নিচে জায়গা পাওয়ার হাজিস আপনারা শুনেছেন এছাড়াও আর সে ডান দিকে নূরের আসনে আল্লাতলা তাদেরকে বসিয়ে রাখবেন সমস্ত মানুষ যখন কেয়ামতে দিন হিসাব নিকাশের জন্য অস্থির হয়ে যাবে প্রেশান হয়ে যাবে কি হবে তার ভবিষ্যৎ চিন্তায় জান্নাতে যাবে না জাহান্নে যাবে খুব প্রেশান হয়ে থাকবে এই লোকগুলো নিশ্চিন্তে বসে থাকবে নবী রাসুলগণ এবং যারা শহীদ তারাও আশ্চর্য হয়ে যাবেন এরা এত নিশ্চিন্তে বসে থাকে কি করে এরা কে ব্যাপারটা কি বলা হবে তারা হচ্ছে ওই লোকগুলো যারা সাধারণ মুসলমান কিন্তু একে অপরকে আল্লাহ রু আস্তে করেছিল এ বিষয়ে আমরা আরও কিছু হাজি আপনাদের সামনে এখন পেশ করব আবু হাই রাজি আল্লাহ আনহুবান্লাহ করেন রসুল্লাহ সাল্লা বলেছেন কেয়ামত দিন আল্লাহ তালা বলবেন আইনাল মত জালালি আমার জালালের কারণে আমার ইজ্জতের কারণে আমার শানের কারণে যারা একে অপরকে মোহাব্বত করেছিলেন তারা কই তারা কোথায় এদি আস আল ইউমফি দেল্লিমালা দেলা আজকে আমি তাদেরকে ছায়া দান করব আমার আরোসের ছায়ায়। যেখানে আজকে আমার আরসের ছায়া ছাড়া আর কোনো ছায়া নেই এত শান তাদেরকে দেখে আল্লাহ সেখানে নিয়ে যাবেন এবং হাদিসি বর্ণিত হয়েছে শহী মুসলিম। তাহলে বোঝা যে আল্লাহ তালার উদ্দেশ্যে একজন মুসলমান আরেকজন মুসলমানকে মহাব্বত করা কত মর্তবর কাজ আসলে তো আল্লাহ তালা চান যে মুসলমান একে অপরকে মহাব্বত করবে কোনো কারণে একে অপরকে ঘৃণা করবে না একে অপরকে অপছন্দ করে দূরে সরিয়ে দেবে না ইমানের তাকা হচ্ছে ইমানের দাবি হচ্ছে যে আমরা যদি ব্যাপক কোনো সম্পর্ক নাও থাকে বন্ধুত্ব নাও থাকে এরপরেও তো ভাই আপনি তো আমার ভাই দিনী ভাই ইমানের ভাই ইসলামের ভাই এই জন্যই আপনাকে মহব্বত করতে হবে আপনার আমল দেখে ইমান দেখে এলম দেখে আপনাকে আমি মহব্বত করবো আরেকটি হাদিস এসেছে যা আরাজ রাসুল্লাহি সাল আলী ও ফকল ইয়া রাসুল্ল কাই ফেতার ফিরাজ আহাবা কাউমানিহীম ফাকল রাসুল্লাহি স্লাহ আলী ও আলমার উ মা আমান আহাব্বা এই হাদিসটি আবু দাউদে বর্ণিত হয়েছে এবং হাজেস্রী ও সাহিয়া এখানে রসুল্লাহ সাল্লাম বলেছেন ইয়সুল আল্লাহ এই যে হাল্লাহার আজকে একে অপরকে মহব্বত করার দুনিয়াতে অনেকে আমরা করেছি কিন্তু কেমতের দিন এমন যদি হয় সেদিনও তাকে মহব্বত করতে চাই তার সঙ্গে একটু সময় কাটাতে চাই কিন্তু এমন যদি হয় আমরা দুইজনেই জান্নাতে গেছি কিন্তু যাকে মহব্বত করি তার আমল খুব ভালো সে বেচারা জান্নাতের একেবারে উঁচু তবকে পৌঁছে গেছেন আরেকজন যে আছে তিনি সেই লেভেলের না ওনার একটু দুর্বলতা আছে একটু নিচের লেবেলে গেছেন আমলের একটু কমতি আছে তাহলে তারা মিট করবে কেমনে কেমনে সাক্ষাৎ হবে তখন তিনি বললেন আলমার ও আমান আহাব্বা একটা মানুষ ডাকিয়ে পছন্দ করে সে যেখানে কেমতের দিন থাকবে এও সেখানে থাকবে তাহলে আল্লাহ তালা নিচু তবকাল লোকদেরকে উপরে নিয়ে পৌঁছে দিতে পারে এটা আল্লাহ সুযোগ রয়েছে এবং আল্লাহতালা দেবেন তাহলে ইমানের কারণে আমলের কারণে আখলাখের কারণে মহব্বত করাটা এত ফজিলতের জিনিস এত বরকতের জিনিস এখন ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই এই হাদিসগুলোর সামনে করে তিনি আলোচনা করছেন যে দেখো তুমি যখন কাউকে আল্লা রসে মহব্বত করো কাজটা প্রকার অন্তরে তুমি আল্লাহকেই মহব্বত করো এই সেন্সে বোঝায় তার কারণ কি? যে এই ব্যক্তিকে আল্লাহর ওয়াসে মহব্বত করতেছো তো কারণটা তো আল্লাহ এইজন্য প্রকারান্তরে মনে হয় যেন আল্লাহর দিকেই মহাব্বতটা চলে গেল এখন আপনি শ্বশুরবাড়ির লোক গেলে ওরা খুব মোহব্বত করে তাই না মোহব্বতটা তো মেনলি স্ত্রীর সাথে তাই না আসল মহব্বত এখানে স্ত্রীর উশিলায় শ্বশুর শাশুড়ি সালা সম্বন্ধে সবাইকে মহব্বত করে আসল উশিল হল স্ত্রী তো এই প্রকারান্তরে এই স্ত্রীর মহব্বতের কারণেই অন্যদেরকে মহব্বত করা হচ্ছে ঘদা না করুন আল্লাহ মাফ করুন যদি এমন হয় যে এই সম্পর্কটা টিকে নিই তালাকের দিকে চলে গেছে এরপরে আর যখন দেখা হবে শ্বশুর শাশুড়ি সালা সম্বন্ধে তখন কি আর এত মহব্বত প্রকাশ করবে আর করবে না তাহলে মূল কারণ কী ছিল স্ত্রীর কারণে মোহ্বত হয়েছে এজন্য তিনি বললেন যে ঈদ আহবাবদার শাক সাল্লাহ কার আল্লাহ হুয়াল মাহবুব উলিহি তুমি যখন কাউকে আল্লাহ রাসে মহব্বত কর ধরে নিতে হবে তোমার আসল মাহবুব হচ্ছেন আল্লাহ আল্লাহর কারণে তাকে মহব্বত আসল মহব্বতের পাত্র হচ্ছে তোমার আল্লাহ ফাকুল্লাহু কালা তাস মাহবুবল হাকবাব তাহু ফেদা বেদালু কালিল্লা আর এই লোককে যদি আল্লাহ রাসে মহব্বত করো তার ভালো গুণগুলো ছিল সে আমল করে তার চরিত্র ভালো তার নামাজটা ভালো তার তেলটা ভালো এগুলো সব কিছুই তুমি যখন চিন্তা করো আসলে তুমি আল্লাহ সম্পর্কেই চিন্তা চলে আসে যে আল্লাহর উদ্দেশ্যেই আল্লাহর কর আন আল্লাহর জন্য নামাজ পড়ে এই জন্য মহব্বত করি তাহলে এই যে আল্লাহ তার সঙ্গে তোমার সম্পর্ক হয়ে গেলো এবং মহব্বত বেড়ে গেলো এই লোকের কারণে এইভাবে ব্যক্তির মহব্বতটা প্রকারান্তরে আল্লাহর দিকেই শেষ পর্যন্ত চলে যাচ্ছে এখন আসলো যে আমরা এখন কি কি তরিকায় মোহাব্বত আমরা বৃদ্ধি করতে পারি আমাদের ভিতরে পারস্পরিক একে অপরকে আল্লাহর আওয়াসে মহব্বত করতে পারি কিভাবে এটা বৃদ্ধি করা যায় এর পরিধি বাড়ানো যায় এক নম্বরে আছে যে তাকে বলা যে আমি তোমাকে আল্লাহরাসে মহাব্বত করি কাউকে মোহব্বত করলে এই কথাটা বলা কিন্তু খুব ভালো এর মধ্যে কোনো রিজা নেই এবং হাজি রসুল্লা সাল্লাহ নির্দেশ দিয়েছেন একটি হাদিস এসেছে ইদা আহাবা হাদুকুম আহা হু ফিল্লাহ ফাল ইউ লেম হু ফাইন হু আব কা ফিল উল্ফা ও আফ বা তুফিল মাওয়িস হাসান মোরসাল হিসাবে এসেছে এমনি আবুদ্দুনিয়া বর্ণনা করেছেন হাসান মোরসাল হলেও হাসান তিনি বলেছেন তোমাদের কেউ যখন কাউকে তোমার ভাইকে দিনী ভাইকে পছন্দ করো মহব্বত করো আল্লাহর বাস্তে ভালোবাসো তাহলে তাকে বলে দাও যে আমি আপনাকে আল্লাহর আসতে মহব্বত করি আমি আপনাকে আল্লাহর আসতে মহাব্বত করি তাহলে এটা হবে কি তোমাদের দুইজনের অন্তরের মধ্যে মহাব্বতা আরও গাঢ় হবে দীর্ঘস্থায়ী হবে এবং মহাব্বতার পরিমাণটা আরও বৃদ্ধি পাবে কীভাবে বলবেন কোন কোন ইমাম রেকমেন্ড করেছেন আরবিতে বললে ইনি ওহে লা লালি আমি আপনাকে আল্লাহর আসতে মহাব্বত করি আর অন্য কোনো কারণে নয় তো বাংলা এইভাবে হতে পারে আপনার নিজের ভাষা যেটা আছে সে ভাষা আমরা বলতে পারি তাতে করে ইশা আল্লাহ মহাব্বতটা বেড়ে যাবে এন কেউ যদি আপনাকে এইভাবে বলে ইন্নি হেব্বু কাপিল্লাহি কমপাকে ইন্নি ও হেব্বু কাফিল্লাহ যে আমি আল্লাহর ওয়াসে আপনাকে মোহাব্বত করি তাহলে সে একটা এই সুন্দর কথা আপনাকে বলল তাকে একটা জবাব দেন তাকে একটা রিপ্লাই দেন তাকে আপনি কিছু ফেরত দেন কি দেবেন তাকে এই ব্যাপারে ওলা সাজেস্ট করেছেন এটা বলেন আহাব্বাকাল্লাদি আহাবানি মিন আজিলে সেই সত্তা আপনাকে মহাব্বত করুন যার কারণে আপনি আমাকে মহাব্বত করেছেন সে আল্লাহ আপনাকে পছন্দ করুন মোহাব্বত করুন যার কারণে আপনি আমাকে মোহাব্বত করেছেন তাহলে এটা একটা কথাটা পরিষ্কার করে বলে দেওয়া এটা অনেক সময় লোকেরা সংকোচ করে বলে না মনে মনে মোহাম্মত ধরে রাখে বলার মধ্যে আরও অতিরিক্ত সবাব প্রকাশ করার মধ্যে আরও অতিরিক্ত নেই পাচ্ছেন এবং সম্পর্কটা আরও গাঢ় হচ্ছে উনি টের পালেন ওনাকে মহব্বত করেন তখন ওনার মহব্বতটা আরও বাড়বে না কমবে এখন আরও বেড়ে যাবে উনি শুনবে যে ওনাকে বলেছেন আমি আপনাকে মহব্বত করি আল্লাহর আস্তে তো উনি বলেন সাংঘাতিকত আমাকে কোনো স্বার্থ নাই লেনদেন নাই আল্লাহর আস্তে মহব্বত করে আমারও দায়িত্ব হয়ে যায় ওনাকে মহব্বত করা তাহলে উনি আপনাকে আরও বেশি মহাব্বত করা শুরু করে দেবেন আর যতই উভয় পক্ষের মহাব্বত বাড়বে তত আমরা আল্লাহ আরো সন্দী ছায়া পাওয়ার জন্য উপযুক্ত হয়ে যাব কাজে বলাটা কোনো আপত্তি নেই লোকেরা এই হালাল তরিকা এখানে বলে না যায় তরিকা বলা শুরু করে বিয়ে শি করে নাই ছেলে মেয়েকে ধরে বলা শুরু করে তোমার মহব্বত করি পছন্দ করি বলে না এরকম আই লাভ ইউ ওটা তো ঠিক না ওটা তো ফিসাবি দিলে হলো না ওটা নাজাইজ প্রকাশ হয়ে গেল ওর মধ্যে কোনো স্বভাব আছে ওর মধ্যে গুণা আছে তো যেখানে লোকেরা গুণা করতে দ্বিধাগ্রস্ত হয় না সংকোচ করে না তো আমরা করতে সংকোচ করব কেন তো এই একটা যে তাকে বলে দেওয়া এটা হেল্পফুল মোহব্বত বৃদ্ধির জন্য দুই নম্বর কি হতে পারে মাঝে মধ্যে কিছু ছোটোখাটো হল হাদিয়ার বিনিময় করা একটু আগে আমরা আলোচনা করেছিলাম এই ব্যাপারে হাদিস নবী করিম সাল্লা সাত করেছেন তাহাদাও তাহাব্বু তোমরা হাদিয়ার আদান প্রদান করো এই হাদিসিও হাসান আবু ইয়া আল্লাতে বর্ণিত হয়েছে তাহাদাও তাহাব্বু হাদিয়ার বিনিময় কর তোমাদের মহব্বত বৃদ্ধি পাবে অনেক সময় আপনার দামি হাদিয়া দেওয়ার কারো তৌফিক হয় কারো হাতে এত দামি হাদিয়া দেওয়ার তৌফিক নাই ছোটো কাটো জিনিসও হাদিয়া হতে পারে অত্যন্ত টুকটাক হতে পারে ছোট একটা কলমও হাদিয়া হতে পারে মাত্র কয়েক টাকা দামের তো এইরকম আর যদি কোনো সময় দাওয়াত খাওয়ানো যায় এটাও আরেকটু বড় হাদিয়া আপনি আপনার একটা কলিমা উপলক্ষে কোনো ফাংশন উপলক্ষে দাওয়াত দিলেন সেও আপনাকে দাওয়াত দিলো তার বাড়িতে বেড়াতে গেছেন সাথে একটা বিস্কিটের প্যাকেট নিয়ে যাওয়া একটি মিষ্টি নিয়ে যাওয়ার সুযোগ হয়ে গেলে তাহা দাও তাহাও একেবারে শুকনা শুকনা যে আলাপ না করে মাঝে যদি পারা যায় হাদিয়ার বিনিময় করা একটা শূন্যতার আমল হয় সবাব হয় এবং মোমেনদের পারস্পরিক মহাব্বত বৃদ্ধি পায় এটাও একটা সুন্দর সাজেশন কোন কোনো সালফে সালহীন বলেছেন জুবেল আতিল কুলুব আলা হব্বিমান আহসানাইলে অন্তরগুলোর মধ্যে প্রাকৃতিকভাবে ন্যাচারালি কেউ হাদিয়া দিলে তার প্রতি মনটা দুর্বল হয় তার প্রতি মনটা খোশ হয়ে যায় ঠিক কিনা বলেন হাদিয়ার একটা সাংঘাতিক ইফেক্ট আছে ছোটো হাদিয়া বাচ্চাদের জন্য কিছু হাতে করে নিয়ে যাওয়া দেখতে গেলে এর মধ্যে মাশাল অনেক নিয়ামত আছে আমরা এখন একটি বিরতিতে যেতে হবে ইনশাআ আল্লাহ বিরতির পরে আমাদের আলোচনা কন্টিনিউ করবে আবিল্লাহি তৌফিক আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবরাকাত আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ ওবরাকাতু দর্শক মণ্ডলী আমরা একে অপরকে আল্লাহরু আস্তে মহব্বত করার খাদি শুনছিলাম ভেরি প্র্যাকটিক্যালি আপনাদের সঙ্গে তো আমার আগের কোনো সম্পর্ক নেই পরিচয় নাই তা আপনারা যে এই দিনের কারণে সময় দিয়েছেন ধৈর্য ধরে এই প্রোগ্রামে এসেছেন এবং মনোযোগ সহকারে শোনার চেষ্টা করছেন আমি ফিল করি যে আমাদের মধ্যে একটা মহব্বত সম্পর্ক হয়ে গেছে ইনশাআ এটা ফি করে ফেলি আমরা আমি আপনাদেরকে আল্লাহরুরু আস্তে মোহব্বত করি আলহামদুলিল্লাহ আপনাদেরকে কোনো দেখিনি আবার কবে দেখা হবে কি তাও জানি না কিন্তু আমাদের ইমানের সম্পর্ক আছে থাকবে ইনশাআল্লাহ তো এরকম করে আমরা এই মহব্বতের চর্চা করি দিনই ভাইদের সঙ্গে লেবা ঝিল্লা এরপরে এটা ধরে রাখার জন্য হাদিয়ার বিনিময়ের কথা আমরা আলোচনা করেছিলাম বিরতির আগে আরেকটা একটা জিনিস হচ্ছে যে হাদিয়া পরে একটু মাঝে মধ্যে ভিজিট করা দেখতে যাওয়া যে আড়াত করা জিন্দা অবস্থায় যে আরত করা যায় খালি মরে গেলে যে আড়াত করা যায় না হ্যাঁ মানুষের এই জেয়ারত খুব এর মধ্যে অনেক ফজিলত আছে এত সবাব আছে যারা আল্লাহর রাস্তা একে অপরকে জেয়ারত করে তার মতো যাও এরিনা হাজিস এসেছে আল্লাহর ওয়াস্তে বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্ক বৃদ্ধি করার জন্য আল্লাহর আস্তে মহব্বত বৃদ্ধি করার জন্যে ভিজিট করার একটা সাজেশন দেওয়া যেতে পারে হাজিসে এর অনেক ফজিলত এসেছে একজন আরেকজনকে দেখতে যাওয়া একটু দেখা করে আসা একটু খোঁজ নিয়ে আসা এর মধ্যে যে কত স্বভাব এ বিষয়ে আবু হরঈ রা রাজিআল্লা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন আনি নবী সাল আলহিউরা এ হাদিসটি বর্ণিত হয়েছে সহি মুসলিমে নবী করিম সালাম সাদ করলেন একজন লোক তার একজন ভাইকে দেখতে গেল আর একটি গ্রামে তার সঙ্গে একবার দেখা করতে গেল যে তার দিনী ভাই একজন মুমিন ভাই তার রাস্তার মধ্যে আল্লাহ তালা একজন ফেরিস্তাকে পাঠিয়ে দিলেন মানুষের সুরত ধরে আর কি এসে ওই ভাইকে বলছেন ওই পথিককে আইনা তুরিদ কোথায় যাচ্ছেন আপনি কলা উরিদ আকান নিফিহাদ হিল কারিয়া ওই গ্রামে আমার একজন ভাই আছে দিনী ভাই তাকে একটু দেখতে মনে চায় তাকে একটু দেখে আসি অলহাল্লাকে আলহিমিনা এমাতিন কারু বুহা সে কি কোনো নিয়ামত আপনার কোনো জিনিস তার কাছে আছে যে সেটাকে আপনি গিয়ে ঠিক করে আসবেন তার কাছে আছে ওটা আপনার একটা সম্পদ আছে ওটা দেখতে যাবেন এরকম কিছু আছে কি না মানে অন্য কোনো দুনিয়াবি কাজ কারবার ঠেকা ব্যবসা বাণিজ্য সম্পদ দুনিয়াবি কোনো লেনদেন এগুলোর ব্যাপারে কোনো গরজ আছে কিনা অলহাল্লাহ গাইরা আননি আহবাব তু হুফিল্লা কোনো দুনিয়াবী মাকসুদ নাই আমি তার কাছে কোন মাল বানতে যাচ্ছি না সেও আমার কাছে কোনো টাকা পয়সা পাবে না কোনো সম্পদের ভাগাভাগি করতে যাচ্ছি না ব্যবসা বাণিজ্যের নিয়ে কথা বলতে যাচ্ছি না কোনো গরজ নাই শুধু মাত্র জিনিস তাকে আমি আল্লাহর ওয়াসে মহাব্বত করেছি তার দিনদারি দেখে মাঝে মধ্যে তাকে আমার দেখতে মনে চায় সেই উদ্দেশ্যে তাকে দেখতে যাচ্ছি ফাইনি রাসুল উল্লাহ ইকা এখন তিনি পরিচয় দিলেন যে আমাকে আল্লাহ তালা আপনার কাছে একটা মেসেঞ্জার হিসেবে পাঠিয়েছেন আল্লাহ আমাকে আপনাকে খবর দেওয়ার জন্য দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন আল্লাহর পক্ষ থেকে রাসুল মানি পয়গাম বহনকারী এই মেসেজটা এই বাণীটা পৌঁছানোর জন্যে বেআ আহাব্বাকা ক্যামা আহব্বা তাহে আপনি যে তাকে আল্লাহর রসে মোহাব্বত করেছেন এই কারণে আল্লাহ তালা আপনাকেও মোহব্বত করেন এই খবরটা আপনাকে বলার জন্য স্পেশালি আল্লাহ তালা আমাকে পাঠিয়েছেন তাহলে আপনারা যদি কাউকে মহব্বত করেন আর কয় মাস পরে এক বছর পরে আরেক ভাইকে দেখতে যান তার বাড়িতে তুমি কেমন আছো ভাই তাহলে আপনার শান কি চিন্তা করে দেখেছেন যে আল্লাহ তালা আপনাকে মহব্বত করছেন এই খবর আপনি নিশ্চিত হতে পারেন তাহলে এইভাবে আমরা জেয়ারাত করতে পারি একে অপরকে ভিজিট করতে পারি এরপরে কেউ কেউ সাজেস্ট করেছেন দেখো মহব্বত যে করবা কোনো কোনো সময় লোকেরা মহব্বত করে বেতাল মোহব্বত করে মানে বল গাহারা বেশি মোহাম্মত শুরু করে দেয় কিন্তু মহব্বতের মজবুতি নেই আল্লাহর ওয়াসে করা হয়নি। নি এমনি ভালো লাগছে কেন ভালো লাগছে তাও জানি না কিন্তু খুব মহব্বত কিছু বন্ধু এমন আসে না বন্ধু ফোন করলো রাতে বারোটা উঠে চলে গেল বন্ধুর কাছে আড্ডা দেবে বসে বসে আড্ডা দেয় খুব বন্ধুর জন্য যান আল্লাহর ওয়াসে কিন্তু কিছু নাই বন্ধু বললো যে চলটা আস খেলব হ্যাঁ তার সঙ্গে যোগ দিল তো এইরকম বেশি মোহব্বত করে কেউ কেউ আবার হঠাৎ করে তর্ক বিতর্ক লেগেছে একদিন আবার এক সমস্যা হয়ে গেছে এখন কি হয়ে গেল দু দিনের মধ্যে আবার এমন তর্ক বিতর্ক থেকে ঝগড়া হয়ে গেছে আর এখন আর মহব্বত নয় এখন দুশ্মনী তো এরকম কিছু লোক আসে স্বার্থের কারণে বা কোনো তাল বেতালের কারণে একটু কেমন জানি এত খাতির হয়ে যায় হঠাৎ করে আবার হঠাৎ করে উল্টা হয়ে যায় এরকম কিছু লোক আমাদের সমাজে আছে। তো একটা হাদিস এসেছে আহবেব আহবে আসা আইয়া কুনা বাগিদ হাউনাম্মা আসা আইয়া কুনা হাবিব্যাকা ইয়াম্মা এই হাদিসটি বর্ণিত হয়েছে তির্মিদিতে এবং বাই হাকিতে হাজিস হিসাবে মহাদিসরম স্বীকৃতি দিয়েছেন যে তিনি বলেছেন এই হাজিসের মধ্যে তোমার যে বন্ধু হয় তাকে বন্ধুত্ব করতে গিয়ে মহব্বত করতে গিয়ে একটু সীমা ভিতরে থেকে সীমা লঙ্ঘন করো না এত গোপন কথাবার্তা নিজের যা আছে সব বলে দিয়েছ আবার হঠাৎ করে একদিন দুশ্মনী করে পরে দেখা গেল সে তোমার দুশ্মন হয়ে তোমার এত সিক্রেট জেনে ফেলেছে যে তোমার বারোটা বাজে দিবে এখন আবার কারো দুশ্মনী করতে গিয়ে এত দুশ্মনী করো না যে আর কোনো দিন তার সঙ্গে সম্পর্ক হওয়ার সুযোগ যেন না হয় বলা যায় না তার সঙ্গে তোমার একদিন সম্পর্ক ভালো হয়ে যেতে পারে তখন খুব খারাপ লাগবে হায় রে দুশ্মনী করতে গিয়ে এত দুশ্মনী করলাম ওটা মনে করলে তোমার কাছে সরম লাগবে কেমন কেমন লাগবে এই দিন কারো দুশ্মনী করতে গিয়েও বাড়াবাড়ি করো না আর মহব্বত করতে গিয়ে একেবারে সীমা লঙ্ঘন করো না যে মহব্বতের লোকে আমন কেমন খাওয়াই নিজের পরিবার লোকদেরকেও মিস করি মা বাবা থেকেও বেশি মহব্বত করি টুমাছ হয়ে গেল এখন আসি আমরা শেষের দিকে যে এই মোহব্বত করতে গেলে মোহব্বতে কতগুলো দাবি আছে যদি আপনার বন্ধুকে সুযোগ হয় তাহলে তাকে নসিহত করবেন টাইম টু টাইম তার ভিতরে কোনো আমলে ত্রুটি থাকলে দৃষ্টি আকর্ষণ করবেন জামাতে নামাজ পড়ে না জমাতে আসার জন্য তাকে খুব খুব উৎসাহিত করবেন ঠিক তেমনি কোনো জিনিস আপনার যেটা ভালো লাগে তাকেও সেটা করতে বলেন জামান। আপনি একটা ভালো জিনিস কিনেছেন বাজার থেকে অমুক দোকান থেকে এই জিনিসটা সবসময় খাঁটি পাওয়া যায় আপনি ঘি কিনেন ওই দোকানে ঘিটা খাঁটি তো বন্ধুকে বলবে যাবো ঘি কিনলে ওখান থেকে কিনবা খাঁটি ঘি তাহলে ভালো কিছু যদি আপনার জন্য পছন্দ করেন তার জন্য এটা তাকে অ্যালাউ করবেন তাকে জানিয়ে দিবেন ভিজিট করার কথা আসছে সে যদি বিপদে পড়ে কোনো সময় সাহায্য চায় তাহলে তার ডাকে সাড়া দেওয়া উচিত তার উপরে কেউ আঘাত করতেছে তাকে কষ্ট দিচ্ছে তাকে সাহায্য করতে আসেন ওদেরকে বুঝান তার হিবত করতেছে তাদেরকে থামান তার গোপনীয়তা কিছু জানেন আপনি অত্যন্ত গোপনীয় আপনাকে বলছে কাউকে ফাঁস করে দেওয়ার দরকার নাই এটা আপনার মধ্যে রাখেন আমার রাখেন তার ক্ষতি হয়ে যায় এমন কোনো কিছু ঘটলে ক্ষতি থেকে থামানোর জন্য এগিয়ে যান দোয়া উল্লাহু বেদাহুল গাইব সে যখন আপনার সামনে নাই তার জন্য মনে পড়লে মাঝে মাঝে দোয়া করবেন কারণ দিনী ভাইদের জন্য তাদের অনুপস্থিতিতে দোয়া করলে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায় আল্লাহ ওই বেচার অসুখ শুনেছিলাম আল্লাহ আপনি তাকে সেবা দান করেন দোয়াটা কবুল হয়ে যাবে আর ওই দোয়া কবুল হবে হাজিসে এসেছে আর আমি তার জন্য দোয়া করলাম একজন ফেরেস্তা আমার কাছে বসে যে আল্লাহ সে তার জন্য যা দোয়া করল আল্লাহ একেও তা দান করেন আরো বেশি দান করেন আল্লাহ কেমেছিলুহু তোমাকে আল্লাহ এরকম দান করুক আবাকসার সে যদি কোনো সময় পথভ্রষ্ট হয়ে যায় সে কোনো লাইনচ্যুত হয়ে যায় অন্যায়ের দিকে চলে যায় গুনার দিকে চলে যায় তাকে থামানোর জন্য জান দিয়ে চেষ্টা করতে হবে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে সে জন্য উল্টাপাল্টা কাজ না করে যদি আপনার সাধ্য থাকে তাকে বোঝানোর জন্য সৎপথে রাখার জন্য। এইভাবে বন্ধুত্বের আল্লাহর রাস্তায় বন্ধুত্ব আল্লাহর রাস্তায় মোহাব্বত করার এই হকগুলো সহকারে পালন করলে আশা করা যায় ইনশা আল্লাহ আর নিচে আমরা ছায়া পেয়ে যাবো এই কঠিন দিনে এবং আরো ডান পাশে আল্লা তালা আমাদের জন্য একটা প্রশ্ন নেওয়া যায় কিনা কার প্রশ্ন আছে জি আসসালামাইকুম আসসালাম আমার প্রশ্ন হচ্ছে এক মুসলিম যখন আর মুসলিমের সঙ্গে আমাদের দেখা হয় তখন কেউ আমরা দুই হাত দিয়ে মুসাফা করি কেউ এক হাত দিয়ে করি কোনটা সঠিক সেটা জানার জন্য একজন মুসলমান ভাইয়ের সঙ্গে দেখা হলে সালামের পরে মুসাফাহা মুসাফ আহা এক হাতেই এসেছে। এই এক হাতের যেহেতু শহীদ সুন্নতের আমল পাওয়া যায় ওটার উপরে বস করাটাকে আমি সেফ মনে করি অল্লাহ আলাম আর এর মাধ্যমে আমাদের আজকের এই সেশন শেষ হয়ে গেল এরপরে আমরা অন্য বিষয়ের আলোচনা করব ওই সাত শ্রেণী লোকের আরো কয়েকটা শ্রেণী রয়ে গেছে পরবর্তী সেশনগুলোতেও না সেগুলো والسلام عليكم ورحمه الله وبركاته